সপ্তদশ দ্বিতীয় পরিচ্ছেদ গিরিশের শান্ত ভাব কলিতে শূদ্রের ভক্তি ও মুক্তি শ্রীরামকৃষ্ণ আর আছে স্বপ্নসিদ্ধ আর কৃপাসিদ্ধ এই বলিয়া ঠাকুর ভাবে বিভুর হইয়া গান গাইিতেছেন শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় শিবেরি অসাধ্য সাধন মন মজান রাঙা পায় ইন্দাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যেভাবে ভাবে মা সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায় যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায় নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া আছেন। গিরীশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরীশ অনেক কথা বলিয়াছিলেন এখন শান্ত ভাব শ্রীরামকৃষ্ণ গিরীশের প্রতি তোমার এ ভাব বেশ ভালো শান্ত ভাব মাকে তাই বলেছিলাম মা ওকে শান্ত করে দাও যাতা আমায় না বলে গিরিশ মাস্টারের প্রতি আমার জীবকে যেন চেপে ধরেছে আমায় কথা কইতে দিচ্ছে না শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাদছেন ভক্তদের আবার দেখিতেছেন মাস্টার দৃষ্টে এরা সব সেখানে মানে দক্ষিণেশ্বরে যায় তা যায় তো যায় মা সব জানে প্রতিবেশী ছোকরার প্রতি কি গো তোমার কি বোধ হয় মানুষের কি কর্তব্য সকলে চুপ করিয়াছেন ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভী জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ নারায়ণের প্রতি তুই পাশ করবি নি ও রে পাস মুক্ত জীব ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন কাছে গ্লাস ভরা জল ছিল পান করিলেন তিনি আপনা আপনি বলিতেছেন কই ভাবে তো জল খেয়ে ফেললুম এখনো সন্ধ্যা হয় নাই ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন অতুল হাইকোর্টের উকিল শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি আপনাদের এই বলা আপনারা দুই করবে সংসারও করবে ভক্তি যাতে হয় তাও করবে ব্রাহ্মণ প্রতিবেশী ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয় শ্রীরামকৃষ্ণ কেন কলিতে শূদ্রের ভক্তির কথা আছে সবরী রুইদাস গুহকচন্ডাল এসব আছে নারায়ণ সহাস্যে ব্রাহ্মণ শূদ্র সব এক ব্রাহ্মণ এক জন্মে কি হয় শ্রীরামকৃষ্ণ তার দয়া হলে কি না হয় হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায় একেবারে আলো হয় অতুলের প্রতি তীব্র বৈরাগ্য চায়, যেন খাপ খোলা তলোয়ার সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয় গৃহ পাতকুয়া মনে হয় আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন সকলে চুপ করিয়া আছে ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি কেন অমন আঁট বুঝি হয় না ব্যাকুলতা অতুল মন কই থাকে শ্রীরামকৃষ্ণ অভ্যাস যোগ রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয় একদিনে হয় না রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে কেবল রাত দিন কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনত নিজেও বেশ বলতো আজকাল আর তত বলে না রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে কেবল বিষয়ের কথা সন্ধ্যা হইল ঘরে বাতিজ্বালা হইয়াছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন বলিতেছেন হরিবোল হরিবল হরিবল আবার রাম রাম রাম আবার নিত্য লীলাময়ী ও মা উপায় বলো মা শরণাগত স্মরণাগত স্মরণাগত গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন তেজচন্দ্রকে বলিতেছেন তুই একটু কাছে এসে বস তেচন্দ্র কাছে বসিলেন কেওতক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন আমায় যেতে হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ও কি বলছে মাস্টার বাড়িতে যেতে হবে তাই বলছে শ্রীরামকৃষ্ণ আমি ওদের অত টানি কেন ওরা নির্মল আধার বিষয়বুদ্ধি ঢোকেনি বিষয়বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না নূতন হাডিতে দুধ রাখা যায় দই পাতা হাডিতে দুধ রাখলে দুধ নষ্ট হয় যে বাটিতে রসুন গুলেছে সে বাটি হাজার ধৌ রসুনের গন্ধ যায় না